মানে একটু এইদিক সেদিক উল্টা পাল্টা দেখলে কাফের ফটোয়া দিয়ে দেয় অমুক কাফের হয়ে গেছে অমুক কাফার হয়ে গেছে অমুক কাফের হয়ে গেছে সব কাফের এবার তার দৃষ্টিতে সে কাফেরের সার্টিফিকেট নিয়ে বসতে দেখবেন বাংলাদেশে এরকম কিছু আলম আছে কাফেরের দোকান খুলি বসছে তার মতের সাথে তাই মিয়া কাফের শাইকবিনার কথাবার্তা তার সাথে মিলে নাই বা শাইকবিন আলবানি রহমতলার কথাবার্তা তার সাথে মিলে নাই বা আলবানী কাফের যার সাথে তার মিলবে না একটু বাস সে কাফের এটাকে বলা হয় তাকফির ই যখন কোনো ব্যক্তি ইসলামের ভারসাম্য হারিয়ে ফেলবে তখন জমিনে আরেতনা মহামারী বিস্তার লাভ করবে কারণ একজন আরেকজনকে যখন কাপের দেওয়া শুরু করবে কিছুদিন পরে আবার কাফের বিরুদ্ধে জেহাদ করা যায় যে প্রথম ফটোয়া দিব কাফের কাপের ফটোয়া দিয়ে কদিন পরে করবে যে কাফের বিরুদ্ধে জেহাদ করা যায় মারামারি শুরু হই এবার মুসলিমদের নিজেদের মধ্যে এমন ফেতনা ছড়িয়ে পড়বে নিজেরাই মসজিদে বোমা হামলা করবো দেখবেন পাকিস্তানে মসজিদের ভিতরে মুসলমানেরাই বোমা হামলা করবে তাকফির ফেতনা এটা বিস্তার করার কারণে এমন কি আমাদের এই দেশেও মুসলমান মুসলমানের মসজিদ বাঙকে মুসলমান মুসলমানের মসজিদে আগুন লাগায় বাংলাদেশেও হয়েছে আমার সাথে পৃথিবী সবার মত মিলবে না অন্যের মতকেও আমি সহ্য করতে হবে হবে। এই গুণটা যখন হারিয়ে ফেলবে থাক এটা এবং বুঝলে রকম হবে চুরান চুরানব্বই নম্বর এক লোক পাইছে যুবক দূরের থেকে ওনাদেরকে সাহবাই কালামকে দেখে বলতে সুন্দর করে একটা সালাম দিছে তখন সাহবাই কালামকে দেখো আল্লা রসুল হালসা কালবাহ তোমরা কি তার অন্তর ছিঁড়ে দেখছো তার অন্তর ইমান আছে কি নাই সে এত সুন্দর করে সালাম দিছে তোমরা ধরে নিবে মুসলিম। সালামের জবাব তো তাও নাই দাও না সালামের পাগড়িটা কোন কালারের কোন তরিকা সালাম যদি তার সাথে মিলে তখন সালামের জবাবও দিবে আপনাকে দোকানে খাওয়াইব নাস্তাও করাইব সব মেহমানদারি করবে এক করবো আপনাকে আর যদি না মিলে তোমার সালামের জবাব দেওয়া মানে নাইজ নাই দেখেন এই যে ইসলামের বারসাম্য হারিয়েছে যখন তোমরা আল্লাহ রাস্তা বের হবে তখন ফা বা ইয়ানো কারোর বিরুদ্ধে লড়াই করার আগে জেহাদ করার আগে যাচাই বাসাই করে নিবে তুমি ধরে নিবা উনি মুসলিম আমার ভাই কিন্তু তাকে তুমি এ কথা বলিও না যে না সালাম ভয় দিছে সে ভয় দিছে না আসলে সঠিক দিছে তুমি জানলে কারণ লাস্তা মকমেনা বলিও না সহি মুসলিমের হাতিস আল্লাহ রসুল কোন আল্লাহ অথচ যাকে ডাক দিছে সে কাপেরও না আল্লাহর দুঃখ না রাজা ইলে যে ডাক দিছে এই লোকটা কাফের হয়ে মারা যাবে এই লোকটা আল্লাহর দুঃমন হয়ে মারা যাবে যে আরেকজন মুসলিমকে আরেকজন মুমিন ভাইকে আদুবোল্লা বলে ডাকবে তারপরে ডাকবে সহিয়াল কোনো ব্যক্তি যদি আরেকজন মুসলিম ভাইকে কাফের বলে যদি সে কাপের না হয় তো দুজনের যেকোনো একজন কাফের হয়ে মারা যাবে তাহলে এই টাকি ফা কেন তৈরি হয় যখন ওই যে মসাতেই আমি খালি মুমিন আমার পিস আমি খালি মুমিন আমাদের দলে যারা আছে এরও মুমিন এর বাহিরে যত মুসলমান বাংলাদেশে আছে এরা কেউ মুসলমান না এরা সবাই এই তাকফির হিফাতনা তখন পিস্তা করে